بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضللا ومن يضلله فلا هادية لا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের পিস টিভি বাংলায় ইয়াক রাস অভিনন্দন এবং এক রাস আপনাদের মুবারক জানাচ্ছি আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে লক্ষ লক্ষ মুসলমান আজ খাঁটি ইসলামকে জানার এবং খাঁটি শরিয়তকে জানার এক শ্রেষ্ঠ উপায় আমাদের হাতের মাথায় আজকে এসেছে এর মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে আজ আপনাদের সামনে আমরা যে আলোচনা নিয়ে এসেছি সে হচ্ছে ইমানের পরিচয় এ বিষয়ে কথা বলতে গেলে আমরা এমনিতে কথা বলি যখন তখন বলি যেখানে সেখানে বলি আমরা হাটে বলি বাজারে বলি দোকানে বসে বলি লোকটা ইমানদার এ ধরনের কথা আমরা বলি কিন্তু কথাটা বলতে যত সহজ কথাটা কি বুঝতে ততটাই সহজ আমরা ইমান ইমান বলে বেড়াই ঠিক তো ইমান জিনিসটা কি इमानटा के जो लोक बुझी अतएव ये जाना दरकार आई जिनार जब रकम शाखा प्रशाखा जो किचू आबटाई जिने दरकार अतय आज अपन सामने इमान विषय ये आलोकपात करते ने प्रथम आपन सामने इमान परिचयटाई तुले ईमान शब्दी बोलते गए প্রথমে আমরা এর দুটো অর্থ করব। দুটো অর্থ বলতে কি একটা হবে আবিধানিক অর্থ এবং একটা হবে ইসলামের পরিভাষায় অর্থ আবিধানিক অর্থ কাকে বলা হয় শব্দটার অর্থটা কি তার শরিয়তের সাথে সম্পর্ক আছে বা না আছে এটা দেখার বিষয় নয় আসল বিষয়টা হচ্ছে কি অর্থটা অভিধানগত দিক দিয়ে কি আছে। এবং এর শরীয়তের পরিভাষায় কি আছে। এই দুটো জিনিস আমরা আলাদাভাবে আগে দেখে নেব তাহলে যদি তাকে আমরা আবিদানিক করতে দেখতে যাই তাহলে ইমানের মানে দাঁড়াবে আত্মাস দি কোম কেবল মাত্র বিশ্বাস এখানে আর কোনো শর্ত নেই কোনো একটা সংবাদ আপনার কাছে পরিবেশিত হল আপনি শ্রবণ করলেন সেটার উপরে আস্থা জ্ঞাপন করলেন তাহলে সেটাই ইমান আপনাকে কেউ এসে কোনো একটা কথা বলল কথাটা কথাটাতে আপনি আশ্বস্ত হলেন এটা সত্য না মিথ্যা এটা কত দূর এটা আপনি যাচাই করতে না গিয়ে সেটার প্রতি আপনি সন্তুষ্ট প্রকাশ করে দিলেন তাহলে সেটাই হচ্ছে ইমান কথাই বলতে পারি যে বাংলাদেশে একটা নৌকাডুবিতে একশো জন লোক মারা গেছে মারা গেছে মারা যায়নি কবে মারা গেছে এতগুলো আমরা কথার দিকে না গিয়ে শুধু শুধু বললাম আর একজন লোক সেটাকে মেনে নিল এটা হচ্ছে আবিধানিক অর্থে ইমান এর শারিয়াতের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই उद्देश्य शरियत ग संज्ञा टी से जिन्हे गलो इषाई बेमा प्रिय नबी आखिर नबी हजरते मुहम्मद मुस्तफा सल्ला তিনি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আদেশ এবং নিষেধ প্রাপ্ত হয়েছেন তার ভেতরে ময়েজে হাসানা অর্থাৎ উত্তম ওয়াজ এবং নাসিহেতকেও আমরা নিতে পারি এক কথায় আল্লাহর কাছ থেকে তিনি যা কিছু প্রাপ্ত হয়েছেন সব কিছুকে অন্তর দিয়ে মেনে নেওয়া এটা আমি আমার নাবীর কাছ থেকে পেয়েছি আমার নাবী এটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন সুতরাং এটা কামরা মেনে নেব তাহলে এটাকে বলা হয় ইমান এটাই হচ্ছে আমাদের কাম্য ইমান এই কাম্য ইমানের সংজ্ঞাটা জেনে নেওয়ার পর এবার আপনাকে জানতে হবে আর একটা কথা তা হচ্ছে যে আল্লাহর নবীর পক্ষ থেকে যেটা আমরা পেলাম এবং উনি যেটা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলেন সেটা তিনটি মূল জিনিসকে নিয়ে আছে কোনো একটা জিনিস নিয়ে নয় এই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বিষয়টা तीन जिनिसे घेे तीन समस्टि जो है तक बोल ई मान क्य तीन समस्ि एकटा के बला तस्दीक विल कल अंतर दिए विश्वास दु नम्बर बोलते इकरार बिल लेसान मुख दिए उच्चारण करा मुख दिए ताके प्रकाश करा तीन नम्बर बोलतेल आरकानंग प्रत्यंगेर द्वारा হাতের দ্বারাই পায়ের দ্বারাই শরীরের দ্বারাই তাকে করে দেখাতে হবে যদি এই তিনটা জিনিসকে আমি সমষ্টিগত ভাবে বিচার করি এবং তাকে রক্ষা করতে পারি তাহলে সেটা হচ্ছে আমার কাছে শরীয়তের কাম্ম ইমান এখন বলবো আপনাকে তসদিক অন্তর থেকে বিশ্বাস একজন লোক করে না বাকি দুটো করে একজন লোক মুখ দিয়ে স্বীকার করে কিন্তু সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে দেয় না একজন লোক এমন পাওয়া যাবে যে লোকটা হয়তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে দেয় কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না মুখ দিয়ে স্বীকার করে না তাহলে এমনটা হতে পারে এই জন্য আলাদা আলাদা তিনজনের তিনটি বিধান রচনা করা হয়েছে অন্তর দিয়ে কেউ যদি তাকে বিশ্বাস না করে তাহলে সে ব্যক্তি হচ্ছে মুনাফেক মুনাফেক অর্থাৎ দ্বৈত চরিত্রের অধিকারী তার ভেতরে দুটো চরিত্র আছে বাহ্যিক একটা চরিত্র এবং ভেতরে তার আরেকটা জিনিস লুকিয়ে আছে এটাকে আল্লা রাবুল আলামিন বলছেন ওয়াইজা লাকুল যখন এরা অর্থাৎ যখন মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ করবে তাদের সংসবে আসবে বসবে তখন মুখ দিয়ে উচ্চারণ করে বলবে আমি একজন মুসলমান যখন সে তাদের সাঙ্গ পাঙ্গদের কাছে গিয়ে মিলবে তখন সে বলবে আমি তো ওখানে গেছিলাম ব্যঙ্গ করার উদ্দেশ্যে আমি তো ওখানে গেছিলাম বিদ্রুপ করার জন্য ওদের ভেতরটাকে জানবার জন্য তাহলে এই ব্যক্তি দ্বৈত চরিত্র করে আমার সামনে এক আপনার সামনে গিয়ে আর এক তার জন্য এইটা হচ্ছে মুনাফেক এর অন্তরে বিশ্বাস নেই অন্তরে বিশ্বাস থাকলে এ দ্বৈত চরিত্র সে কোনো দিন প্রকাশ করত না তার জন্য তার বিধান কি আল্লাহ রবুল আলমিনের ভেতরে বলছেন গভীরতম স্থানে তাকে স্থান দেওয়া হবে তাহলে তার বিধান হলো আর একজন লোক বিল্লে সান মুখ দিয়ে সে স্বীকার করে না মুখ দিয়ে স্বীকার করে না অথচ সে যদি বলে যে আমার অন্তরে বিশ্বাস আছে তাহলে এটা আবার কী ধরনের কথা হলো তার জন্য আল্লা রব্বুল আলমিন তার বিধান দিলেন সে ব্যক্তি কাফের মুখ দিয়ে যদি স্বীকার করতে তার অসুবিধা হয় যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি আমি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসাল্লামকে আমি বিশ্বাস করি নবী বলে যদি তার এটা বলতে অসুবিধা হয় তাহলে সে ব্যক্তি কাফের অবিশ্বাসী সুতরাং তার জন্য বিধান হচ্ছে কি সে চিরতরে জাহান্নামে যাবে এখানে তো বারবার বারবার আলোচনা হয়েছে কোরআনে কারিমের ভেতরে যারা কুফুরি করেছে যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদের জন্য ঠাই ঠিকানা হচ্ছে তৃতীয় নম্বরে যেটা সেটা হচ্ছে কি করে দেখা হাত দিয়ে করে দেখা পা দিয়ে করে দেখা শরীরকে দিয়ে করে দেখা তাহলে এটা হচ্ছে আমাল বিল আর কান এটা যদি করতে যাই তাহলে এবার ইসলামের ইবাদত ঠিকভাবে सुचारू रूपे वस्तवयर यते गो मानूष से अमल कान अंग प्रत्यंगे द्वारा कर देना से गाफलती से ढीले भाव देखते पावाधान किधान हे फेख योकता हेख फेख शब्द की हलो जो तार भेतरे ईमान आमाना सबल इमान नहीं मान नहीं कथाटा न ইমান তার ভেতরে আছে কিন্তু দুর্বল হয়ে আছে ইমান ইমান শক্তিশালী হয়ে নেই কেন যে তার অঙ্গ প্রত্যঙ্গ উল্টো পথে চলছে এর বিধানটা কি এই আমুল ঠিক না থাকার কারণে তাকে জাহার নামে যেতে হবে কিন্তু চিরস্থায়ী সে জাহান নামে যাবে না চিরস্থায়ী সে জাহান নামে থাকবে না তাকে একদিন একদিন নিস্তার পেতে হবে তাকে আল্লাহ রব্বুল আলমিন একদিন জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দেবেন যতটুকু তার ত্রুটি ছিল সেই ত্রুটি পর্যন্ত তার শাস্তি ভোগ করে নেওয়া যখন হবে তখন তাকে আবার ফিরিয়া আনা হবে স্বর্গের ভেতরে তাহলে আমলের দুর্বলতা থাকার কারণে বিধান তার জন্য হলো কি যে নরকে যাবে কিন্তু চিরস্থায়ী সে নরকবাসী নয় কিন্তু আগেকার দুই জনের কথা বলেছি তারা চিরস্থায়ী নরকবাসী আল্লাহ নবী হাদিসের ভেতরে বলেছেন মান মান্লা ইহ ইল্লাহ যে ব্যক্তি মুখ দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই কথাটা বলার পরে সে মরে গেছে তাহলে আল্লাহ এক এবং আল্লাহ রাসুল তিনি আখেরই নবী আমাদের তার বিশ্বাস সঠিক আছে দৃঢ় আছে কিন্তু আমলে গিয়ে তার দুর্বলতা তাহলে সে ব্যক্তি সম্বন্ধে নবী যে বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে পুনরায় আবার আপনাদের সামনে ফিরে আসছি প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতির পর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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े मुहम्मद सल्लामी रसुल्लाह सल्लाम विपद नेमे आसार कारण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 মহান মহান তাম সৃষ্টির জন্য धन्यवादी সাহাবাই গ্রামের মধ্যে যে ব্যক্তি এই কথাটা বলেছিল সে নভিজিকে প্রশ্ন করে বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা হে আল্লাহ রসুল আপনি তো বলে দিলেন যে লোকটা জান্নাতে যাবে তো সে যদি জেনা করে মরে যায় সে ব্যভিচার করে মরে যায় চুরি করে যদি মরে যায় আল্লাহ রসুল তার জবাবে বলছেন ইন জানা ওয়াইন সারাকা সে যদি চুরি করে ও মরে থাকে সে যদি ব্যভিচার করে ও মরে থাকে তারপরেও সে ব্যক্তি একদিন জান্নাতে আসবে তালে বোঝা যাচ্ছে যে চুরি ব্যবিচার ছিনতাই ডাকাতি এগুলো ইমান বিরোধী কাজ ইমান বিরোধী কাজ একজন মুসলমানের দ্বারাই যখন হয়ে যায় তখন সেই ব্যক্তিটা ফাসেক হয়ে যায় ফাসেক হওয়ার দায়ী নিয়েছে কাধে বলেই তাকে জাহান্নামে যেতে হয়েছে সাজার মেয়াদ শেষ আবার পুনরায় ফিরে আসছে আল্লাহর জান্নাতে তাহলে ইমান সম্পর্কে আপনাদের সামনে যে তিনটা কথা বলেছিলাম তা এখন আশা করি আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে এবার এই বিষয়ের উপরে আর একটা কথা বলিনি ইমান কোনো একটি বস্তুর নাম কোনো একক জিনিসের নাম না কোনো সমষ্টিগত জিনিস তো এর উত্তরে আমি কেন বলবো আপনি কেন বলবেন প্রিয়নবি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহাসাল্লাম বলছেন আল ইল্লাল্লাহ বলছেন আল্লাহ রসুল আল্লাহ রাসুল বলছেন বিজোর সত্তরের অধিক একাত্তর হতে পারে তিয়াত্তর হতে পারে পঁচাত্তর হতে পারে সাতাত্তর হতে পারে উনআশি হতে পারে নাবি বলছেন সত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে ইমানের शाखा मिलिए गई गई लता दिए पता दिए फल दिए गोष्ट गलिक प्रशाखा रहे प्रशाखा गुरह सब चाहे उत्तम शाखा हिस्सा তহিদ একমাত্র আল্লাহকে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ এটা সাক্ষ্য দেওয়া এ হচ্ছে এক নম্বর শাখা এবং সবচাইতে দুর্বলতম শাখাটা হচ্ছে রাস্তায় পড়ে থাকা কোনো ভাঙা কাঁচ কোনো কাঁটা কোনো খোঁচালো পাথর এমন কোন বস্তু যা মানুষকে পীড়া দেবে তা যদি চোখের সামনে দেখতে পাই তাহলে সেটাকে যদি আমি ওখান থেকে উঠিয়ে অন্যত্র ফেলে দিই তাহলে এটাকে বলা হয় রাস্তার পীড়াদায়ক বস্তুকে সরিয়ে দেয়া এটা হচ্ছে ইমানের সব লাস্ট পর্যায়। এটা একদম সব শেষ অঙ্গ তাহলে ইমানের হাই কোয়ালিটি ইমানের যেটা উচ্চ স্থান তাকেও জানলাম এবং ইমানের যেটা সর্বনিম্ন প্রশাখা তাকেও জেনে নিলাম এই প্রসঙ্গটা আল্লাহ নবী বলে দেওয়ার পর বলছেন আলহায়া ও সোবা মিনাল ইমান লজ্জা বোধ করা মানুষের ভেতরে লজ্জা থাকা মানুষের ভেতরে সরম থাকা হায়া থাকা এটা হচ্ছে ইমানের অঙ্গ এটাকে ইমান থেকে বাদ দিলে চলবে না কথাটা কেন বললেন আল্লাহ রাসুল তাহলে দুটোকেই ভাঙিয়ে দি। তা তাহলে এই যে আল্লাহ নবী বললেন সবচাই তো দুর্বলতম অংশ কোনটা রাস্তা থেকে পীড়াদায়ক বস্তুকে সরিয়ে দেয়া আমার স্বভাবটা কি আপনার স্বভাবটা কি হাটে ঘাটে মাঠে বাজারে যেখানে সেখানে দেখতে পাবেন সকাল হতে গেলে বাজার লাগে দোকানদার দোকান খোলে দোকানের সামুনটাকে ঝাড়ু দেয় তার যত আবর্জনা থাকে সবটাকে নিয়ে গিয়ে মধ্য রাস্তায় জমা করে দেয় তার চোখের সামনে ডাস্টবিন ভেসে উঠে না অন্যাত্র কোনো নর্দমায় নিয়ে গিয়ে কোনো খালে সেটাকে ফেলে দিতে পারে না সাফাইয়ের প্রতি পরিচ্ছন্নতার প্রতি এতটাই উদাসীন যে তার ভেতরে কি ছিল এমন কোন বস্তু ছিল যেটা কোনো কোন লেগে যেতে গেলে তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে নিশ্চয়ই থাকতে পারে সেদিকে লক্ষ্য করলাম না আমি ওটাকে নিয়ে গিয়ে রেখে দিলাম মধ্য রাস্তায় এ যাচ্ছে যাওয়ার সময় আঘাতপ্রাপ্ত হচ্ছে আপনি যাচ্ছেন আপনি যাওয়ার সময় পায়ে চোট পেয়ে গেলেন তাহলে যে ব্যক্তির ভেতরে এইটুকুনি ভাবনা নেই যেই মানুষটার ভেতরে এই টুকুনি চেতনা নেই তাহলে জানতে হবে যে ইমানের শাখা প্রশাখা সমূহের মধ্যেকার একটি শাখা তার ভেতর থেকে বেরিয়ে গেছে আউট হয়ে গেছে নেই তার কাছে এটাকে এত হেউ করলে চলবে না এটাকে এত তুচ্ছ ভাবলে চলবে না যেখানে ইমানের সাথে এর সম্পর্ক অতএব এ ব্যাপারেও আমাকে সজাগ থাকতে হবে নাবিজি বললেন আল হায়াউ শিওবা তুমিন আল ইমান তাহলে আল্লাহর রাসুল এক থেকে শুরু করে তিয়াত্তর পর্যন্ত সত্তরের অধিক সংখ্যাটাকে এক জায়গাতে তিনি তাকে কাউন্ট করে দেননি গুনে দেননি তবে এখানে তিনটা মুখ্য কথা বলে দিয়েছেন তিন নম্বরে যেটা আপনাকে বললাম আল হায়া ও লজ্জা সরম এটা হচ্ছে ইমানের একটা অংশ এটা কেন বলা হয়েছে যেহেতু এই দুটোর পরেই এর আলোচনা এসেছে তার মানে এর গুরুত্ব অপরিসীম এটাকে খেলো করলে চলবে না এটাকে হেউ ভাবলে চলবে না এটাকে তুচ্ছ মনে ভাবতে গেলেই অনেক কিছু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আমার সামনে যেমন কাউরি যদি লজ্জা না থাকে অথচ সে স্বীকার করে কি যে আমি একজন মুসলমান অথচ সে মুখে ঘোষণা দেয় আমি একজন নামাজি লোক তার মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে সে লোকটা লজ্জাহীন হল লজ্জাহীন হতে গেলে তার দ্বারা ইসলামের কতটা ক্ষতি হয় তার শুধু সামান্য একটা উদাহরণ দিচ্ছি আমাদের দেশে অনেক ভদ্রলোক আছেন বিভিন্ন মন গড়া কারণ দেখিয়ে রমজান মাসে রোজা রাখেন না রমজান মাসে রোজা যদি না রাখতে পারে তার যদি কোনো কারণ থাকে তার কাছে যদি শরীয়তগত কারণ থাকে অসুস্থ আছে ডায়াবেটিস আছে আর কিছু আছে তাহলে তা আল্লাহ রব আলম তাকে পরবর্তী সময়ে জন্য সুযোগ দিয়েছেন কিন্তু মন গড়া একটা ওজোরকে খাড়া করে দিয়ে একটা অজুহাতকে খাড়া করে দিয়ে আমি রোজা থেকে নিজেকে সরিয়ে রাখলাম সরিয়ে রাখলে কিন্তু দিনের বেলায় সে যদি রাস্তাই চলতে চলতে পাঞ্চি বই দিনের বেলায় কোন অমুসলিমের দোকান খোলা আছে কোন মুসলিমের দোকান খোলা নেই সেখানে বসে যদি চা খাই আরও দুটো লোক দেখে নিল আরও গ্রামের পাড়ার লোকেরা তাকে দেখছে বসে বসে যে দিনের বেলায় চা খাচ্ছে তাহলে আপনি বলুন এই লোকটার লজ্জা আছে লজ্জা বোধ এটা একটা এত বিশাল বড় সম্পত্তি যে তার ভেতরে ওই জিনিসটা যদি থাকতো তাহলে পরে সে এইভাবে দিবালকে মানুষের সামনে এমনি করে রোজা ছেড়ে প্রকাশ্যে খানা খেতে বসতো না এটা তাকে কে করাচ্ছে লজ্জা হীন তাই করা উদাহরণ নেবেন যদি এই প্রসঙ্গে বলি এই প্রসঙ্গে যদি বলি তাহলে আপনাকে বলবো একটা মেয়ে ছেলে তোর মার কাছে শিখেছে তার নানীর কাছে শিখেছে দাদির কাছে শিখেছে পর্দাবিহীন কোনো নারী নয় নারীর আবরণ হচ্ছে মূল তার কাছে পর্দা নেই তার কাছে কিচ্ছু নেই অথচ মা পর্দা করে মেয়ে পর্দা করে না মাথার চোল খোলা হাত খোলা বাহ খোলা পেটের কিছু অংশ খোলা বাজারে চলে বেড়াচ্ছে তাহলে এই মেয়েটার যে দেখেছি, ভেতরে ওর কি বিশ্বাস নেই না ও জানে না ও জানে কিন্তু তার ভেতরে লজ্জা নেই লজ্জাহীন বলেই এই কাজটা সে করে দিতে পারছে তাহলে একজন মুসলমান হয়ে সে নিজেকে ইমানদার বলে বিশ্বাস করে দাবি করে তারপর যদি তার দ্বারা এইগুলো কাজ হয় তাহলে জানতে হবে তার ইমানের ভেতরে দুর্বলতা আছে এবং প্রিয়নী যে অঙ্গটার কথা বিশেষ করে বললেন মিনাল লজ্জা বোধ হচ্ছে ইমানের একটি অঙ্গ এই লজ্জা লজ্জাবোধ ইমান তার কাছে নেই এই না থাকার কারণে। একজন মুসলমান পথে ঘাটে তা করতে পারে একজন মুসলমান নারী এভাবে বাজারে বের হতে গেলে বেপর্দা এবং পর্দাকে ফেলে দিয়ে পর্দাহীন হয়ে সে বাইরে চলে যেতে পারে শতকরা পঁচানব্বইটা বাড়িতে দেখা যাবে যাদের বয়স করা নামাজ পড়েন যে বাড়ির মায়েরা নামাজ পড়েন সে বাড়ির ছেলেরা যুবকরা যুবতীরা অথচ নামাজের কোনো ধার ধারে না সবচেয়ে দুঃখের বিষয় মারাত্মক বিষয় যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করছি তা হলো এই যে মনোরঞ্জনের জন্য একটু সময় কাটাবার জন্য যখন আমরা কোনো উপায় খুঁজে না পাই তো শ্রেষ্ঠ উপায় কি করি এটা টিভির সামনে বসে যাই যেখানে ভাই আছে যেখানে বোন আছে যেখানে মা আছে যেখানে বাবা আছে এমনগুলো লোকের সামনে বসে কোন একটা উলঙ্গ যেখানে অশ্লীলতা যেখানে বেহায় এছাড়া আর কোনো কিছুই দেখানো হয় না এমন একটা দৃশ্যকে আমরা যদি ভাই বোন মা বাবা বাড়ির ছেলে মেয়ে বসে এক সঙ্গে দেখি যেখানে বেলের লাপনা প্রকাশ্য দেখা যাচ্ছে তাহলে একটা মায়ের সামনে একটা মেয়ে কি করে দেখতে পারে একটা ভাইয়ের সাথে একটা বোন কি করে দেখতে পারে মায়ের সামনে মেয়ে কি করে দেখতে পারে বাবার সামনে বসে ছেলে কি করে দেখতে পারে যেখানে নির্লজতা প্রকাশ্যে দেখানো হচ্ছে যদি তা হয় এবং তা যদি আমরা মেনে নিতে পারি তা যদি আমাদের পরিবার বরণ করে নিতে পারে তাহলে এটাই চরম প্রমাণ হচ্ছে কিসের যে বাড়ির পুরোটার কাছেই তাদের হায়া বলে কোনো জিনিস নেই হায়া থাকলে অন্তত তেটাতে তারা দিধাগ্রস্ত হতো যেমন এটা মারাত্মক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে আমাদের সমাজে বন্ধুরা আমার একটা মনে রাখবেন পাপ কোনদিন চোখের সামনে হয় না অন্যায় কোনদিন এগুলো চোখের আড়ালে হয় মানুষ ব্যবিচার করে কাউকে দেখিয়ে করে না লুকিয়ে করে মানুষ চুরি করে কাউরই সামনে করে না আড়ালে করে কিন্তু এগুলো যদি প্রকাশ্যে হয় তাহলেই অনুমান করতে হবে যে সমাজটা কোথায় গেছে রসা দলে চলে গেছে এই সমাজ সমাজের কিছু বাকি নেই অতএব আপনাদের মতো লোককে বলবো যে এই রকমের সিচুয়েশন যদি দেখা যায় তাহলে জানতে হবে যে আমাদেরকে হায়ার প্রতি গুরুত্ব দিতে হবে মোবাইল বাড়িতে বাড়িতে দেখছি ছেলে ছেলের কাছে দেখছি যদি আপনি তার কাছ থেকে ট্রাই করার জন্য নেবেন এমপি থ্রি মাজিদ ফোনে একজন কারিয়ে কোরআনের কাছ থেকে নিয়ে তার কাছে কি আছে লোড করা তার ইয়ারফোন লাগানো আছে কানে সে আর রাত কি করছে সে যেগুলো ফাহেস যেগুলো বেহায় শুনে যাচ্ছে। সারা দিন সারা রাত শুনছে অথচ তাকে লজ্জাবোধ হয় না তার মানে লজ্জাবোধ না হওয়ার মানে এতটা সে অভ্যস্ত হয়ে গেছে বেহায়া হয়ে হয়ে এবং লজ্জাকে ত্যাগ করে করে যেখন তার চোখের সামনে যে কোনো রকমের নোংরামি যে কোনো রকমের অশ্লীলতা যে কোনো রকমের বেলের লাপনা যে কোনো রকমের বেহায় তাকে আর বে হায় বলে মনে হচ্ছে না আশা করি এতগুলো কথা বলে দেওয়ার পর আপনারা হায়ার প্রতি গুরুত্ব দেবেন হায়া লজ্জা আমার হাত থেকে যেন আপনার হাত থেকে যেন পালিয়ে না যায়। তার প্রতি নজর দেবেন এবং এটার প্রতি সদাই যত্নবান হওয়ার চেষ্টা নেবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সহযোগিতা দেবেন মদত করবেন আল্লাহ আপনাকে কামিয়াব বানাবে ইনশা আল্লাহ তৌফিক্লাবিল্লাহ আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See... ...aardhangi ni nati raat... ...shad-shad time... Earlier, inside, like ...a puno samprachar... e no tae ...Bangladeeshe... ...Beeze TV-Bangladeeshe... ...Vishwa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 दर आमंत्रण देखो बलुगुल मारे दरसे हादेश शुद्धम पिछटी बलुगुल मार्ध्या छटाय